চতুর্দশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব একজন ভক্ত ত্রৈলোক্যের প্রতি আপনার বইয়েতে দেখলাম আপনি অবতার মানেন না চৈতন্যদেবের কথায় দেখলাম ত্রৈলোক্য তিনি নিজেই প্রতিবাদ করেছেন পুরীতে যখন অদ্বৈত ও অন্যান্য ভক্তেরা তিনিই ভগবান এই বলে গান করেছিলেন গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নাই গিরিশ, ইনি বলেন প্রেমই ঈশ্বরের সারাংশ যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার ইনি বলেন গরুর দুধ বাঁট দিয়ে আসে আমাদের বাঁটের দরকার গরুর শরীরের অন্য কিছু দরকার নাই হাত পা কি শিং ত্রৈলক্য তার প্রেম দুগ্ধ অনন্ত প্রণালী দিয়ে পড়ছে তিনি যে অনন্ত শক্তি গিরিশ ওই প্রেমের কাছে আর কোনো শক্তি দাঁড়ায় ত্রৈলক্য যাঁর শক্তি তিনি মনে করলে হয় সবই ঈশ্বরের শক্তি গিরিশ আর সব শক্তি বটে কিন্তু অবিদ্যাশক্তি ত্রৈলোক্য অবিদ্যা কি জিনিস অবিদ্যা বললে একটা জিনিস আছে নাকি অবিদ্যা একটা অভাব যেমন অন্ধকার আলোর অভাব তার প্রেম আমাদের পক্ষে খুব বটে তার বিন্দুতে আমাদের সিন্ধু কিন্তু ওইটি যে শেষ কথা এ কথা বললে তার সীমা করা হল শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য অন্যান্য ভক্তদের প্রতি হাঁ হ্যাঁ তা বটে কিন্তু একটু মদ খেলেই আমাদের নেশা হয় শুঁড়ির দোকানে কত মদ আছে সে হিসাবে আমাদের কাজ কী অনন্ত শক্তির খপরে আমাদের কাজ কী গিরিশ ত্রৈলোক্যের প্রতি আপনি অবতার মানেন ত্রৈলোক্য ভক্ততেই ভগবান অবতীর্ণ অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না হতে পারে না কোনো মানুষেই হতে পারে না গিরিশ ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন মহাপুরুষকে ঈশ্বর বলে কি পূজো করতে পারা যায় না শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি অনন্ত ঢুকুতে চাও কেন তোমাকে ছুঁলে কি তোমার সব ছুঁতে হবে যদি গঙ্গা গঙ্গাসনান করি তাহলে হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত কি ছুঁয়ে যেতে হবে আমি গেলে ঘুচিবে জঞ্জাল যতক্ষণ আমি টুকু থাকে ততক্ষণ ভেদ বুদ্ধি আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না মুখে বলতে পারে না যা আছে তাই আছে তখন খানিকটা এঁতে প্রকাশ হয়েছে আর বাদ বাকিটা ওখানে প্রকাশ হয়েছে এসব মুখে বলা যায় না সচ্ছিদানন্দ সাগর তার ভিতর আমি ঘট যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল ঘটের ভিতরে এক ভাগ বাহিরে এক ভাগ ঘট ভেঙে গেলে এক জল তাও বলবার জো কে বলবে বিচার ঠাকুর ত্রৈলোক্যের সঙ্গে লাভ করিতেছেন শ্রীরামকৃষ্ণ তুমি তো আনন্দে আছো ত্রৈলোক্য কই এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাব এখন বেশ ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জুতো পড়া থাকলে কাঁটা বনে তার ভয় নাই ঈশ্বর সত্য আর সবনীত্য এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই ত্রৈলোক্যকে মিষ্টিমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের ও তাঁহার মতাবলম্বী লোকদিগের অবস্থা ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন রাত নয়টা হইল শ্রীরামকৃষ্ণ গিরীশ ও অন্যান্য ভক্তদের প্রতি এরা কি জানো একটা পাতকুয়ার ব্যাং কখনো পৃথিবী দেখে নাই পাতকুয়াটি জানে তাই বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে ভগবানের আনন্দের সন্ধান পায় নাই তাই সংসার সংসার করছে গিরিশের প্রতি ওদের সঙ্গে বকচ কেন দুই নিয়ে আছে ভগবানের আনন্দে আস্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারে না পাঁচ বছরের বালককে কি রমণ সুখ বোঝানো যায় বিস্মীরা যে ঈশ্বর ঈশ্বর করে সে শোনা কথা। যেমন খুঁড়িজেঠিরা কোঁদল করে তাদের কাছ থেকে বালকেরা শুনে শেখে আর বলে আমার ঈশ্বর আছেন তোর ঈশ্বরের দিব্য তা হোক ওদের দোষ নাই সকলে কি সেই অখণ্ড সচিদানন্দকে ধরতে পারে রামচন্দ্রকে বারো জন ঋষি কেবল জানতে পেরেছিল সকলে ধরতে পারে না কেউ সাধারণ মানুষ ভাবে কেউ সাধু ভাবে দুচারজন অবতার বলে ধরতে পারে যার যেমন পুঁজি জিনিসের সেই রকম দর একজন বাবু তার চাকরকে বললে তুই এই হিরেটি বাজারে নিয়ে যা আমায় বলবি কে কীরকম দর দেয় আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়ে চেড়ে দেখে বললে ভাই নয়শের বেগুন আমি দিতে পারি চাকরটি বললে ভাই আরেকটু ওঠো না হয় দশ সের দাও সে বললে আমি বাজার দরে চেয়ে বেশি বলে ফেলেছি এতে তোমার পোশায় তো দিয়ে যাও চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে মহাশয় বেগুনওয়ালা নয় শের বেগুনের বেশি একটিও দেবে না সে বললে আমি বাজার দরে চেয়ে বেশি বলে ফেলেছি বাবু হেসে বললে আচ্ছা এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা ও বেগুন নিয়ে থাকে ও আর কতদূর বুঝবে কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি দেখি ও কি বলে চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে ওহে এটি নেবে কত দর দিতে পারো কাপড়ওয়ালা বললে হ্যাঁ জিনিসটা ভালো এতে বেশ গয়না হতে পারে তা ভাই আমি নয়শো টাকা দিতে পারি চাকরটি বলে ভাই আরেকটু ওঠো তাহলে ছেড়ে দিয়ে যাই না হয় হাজার টাকাই দাও কাপড়ওয়ালা বললে ভাই আর কিছু বলো না আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি নয়শো টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে কাপড়ওয়ালা বলেছে যে নশো টাকার বেশি একটি টাকাও সে দিতে পারবে না আরও সে বলেছে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি তখন তার মনিব হাসতে হাসতে বললে এইবার জহুরির কাছে যাও সে কি বলে দেখা যাক চাকরটি জহুরির কাছে এলো জহুরি একটু দেখেই একবারে বললে এক লাখ টাকা দেব সংসারে ধর্মধর্ম এরা করছে যেমন একজন ঘরে আছে সব বন্ধ ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে মাথার উপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায় একটু আলো এলে কি হবে কামিনী কাঞ্চন ছাদ ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায় সংসারী লোক যেন ঘরের ভিতর বন্দী হয়ে আছে অবতারাদি ঈশ্বরকটি তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে তারা কখনো সংসারে বদ্ধ হয় না বন্দি হয় না তাদের আমি মোটা আমি নয় সংসারী লোকদের মতো সংসারী লোকদের অহংকার সংসারী লোকদের আমি যেন চতুর্দিকে পাঁচিল মাথার উপর ছাদ বাহিরে কোনো জিনিস দেখা যায় না অবতারাদি আমি পাতলা আমি এ আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায় যেমন একজন লোক পাঁচিলের একপাশে পাশে দাঁড়িয়ে আছে পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে পাঁচিলের ওধারে সব দেখা যায় বড় ফুকর হলে আনাগোনাও হয় অবতারাদীর আমি ওই ফোকরওয়ালা পাঁচিল পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায় এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে আবার ইচ্ছা হলে বড় ফকরের ওধারে গিয়ে সমাধিস্থ হয় আবার বড় ফকর হলে আনাগোনা করতে পারে সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে ভক্তেরা অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে লাগিলেন